কেমৎ পর্যন্ত তাদের মধ্যে যেন থাকে আল্লাহামদুল্লাহ আমি খুবই খুশি হলাম তবে আমাকে তুমি ওই বাজারটা দেখিয়ে দাও কোথায় বাজার আমি সেখানে গিয়ে কিছু ব্যবসা করে আমি রোজগারের চেষ্টা করি আমার তোমার মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে তোমার এই অপার আমি আমি কবল করছি আল্লাহর আমিন তোমার মারে বরকত দাম করুন এভাবে রোহামা উবাই হুম ছিল তারা কিন্তু কাপের প্রতি কোন রোহামা নাই যে কাপের তাগুদ তুমি তোমার ক্ষমতা চালাচ্ছ ঠিক আছে তোমার ক্ষমতা তুমি চালাও তোমার প্রতি আমি কিছু রহম করলাম কিছুদিন তুমি চালাও এরপরে দেখি আমি তারপরে যদি পারি আমি কিছু চালাবো আপাতত তোমাকে একটু সুযোগ দিচ্ছি না এই সুযোগ না তুমি থাকবে নয় আমি থাকবো দুটোর একটা হবে আমি চাইবো আল্লাহর দিন তুমি চাইবা তাগত প্রতিষ্ঠা দুটের একটা হবে যেহেলে আমি থাকলে আমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবো আর আমি যদি না থাকি তুমি কাছে করে আল্লাহর अल्लाह रब्बुल्ला आलमीनर का उठे नमजर सकते सम्पर्क आल्ला कमनाल्लाई हेदायत दिए तुमरापदे जे कथा अल्लाह रबुल्लाह आलमीन तरह नबी के बोले দেখাবোমাকে আমি ভ্রষ্ট পেয়েছি তোমাকে আমি হেদায়ত দিয়েছি সেই হৃদায়তের উপরে সুয চেহারার মধ্যে সে পাওয়া যায় হাসারের সুযোগ তাদের চেহারা দেখলেই বোঝা যায় নিদর্শন এই মুহাম্মদ তাদের আরো নিদর্শন রয়েছে তারা কি অবস্থায় ता से आल्लर दिन के प्रतिष्ठा करार जन् आल्ला दिन के वस्तवयन करार्त हाथी हाथी बागो कम भाव एगोचे ते की पलिसी ते की लक्ष्य उद्देश्य ता वही क्षमतार मस्त पर्ज जाने गटिए दिए आल्ला दिन के वास्तवयन कर लक्ष्य और उद्देश्य তার জন্য তারা কি করতেছে একটা বীজ ফেলা হয় তখন দুটা পাতা দেখা দেয় কাজার আইন একটা নাবাজ একটা উৎপাদিত একটা শস্য একটা গাছ জারা হয় কি করে এরপর কি করে ওখানে বসে বসে আস্তে আস্তে নেটওয়ার্ক স্তান লাভ করায়ত্তাহু তার শিকর আস্তে আস্তে যেতে থাকে মাটির গভীরে গিয়ে পৌঁছে গাছ আমি দুটি পাতা আস্তে আস্তে তার শিকর কে বিস্তার লাভ করলো রসকে চুষে আস্তে আস্তে তার একটা শব্দ মজবুত কাণ্ডের উপরে সে দাঁড়িয়ে গেল এখন ওই গাছকে এক হাজার মানুষের কিন্তু নিদর্শন তারা শুধু ওই মসজিদ আর মাদ্রাসা ওই মোল্লাটোর মসজিদ পর্যন্ত ওই পর্যন্ত নয় তাদের নেটওয়ার্ক বিস্তার করবে সারা দেশে সারা পৃথিবীতে তাদের নেটওয়ার্ক বিস্তার লাভ করাবে আখের জামানের মধ্যে সেই একবিংশ শতাব্দীর মধ্যে এক মহানায়ক আল্লাহর পাঠিয়েছেন। অনেকের হয়তো সৌভাগ্য হয়েছে তার সাথে সাক্ষাৎ করার সেই মহানায়ক সেই একবিংশ শতাব্দীতে যিনি সারা পৃথিবীতে বিস্তার করেছেন কাকা এই অবস্থায় তিনি পৌঁছে গিয়েছেন যার নাম শেখা মাতাবিন সে কোম্পানি দশ হাজার কোটি টাকার মালিক পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক হওয়ার জন্য এই জন্য না এই জন্য নয় সপ্তাহের জন্য প্রতিষ্ঠা করতে পারে এই উদ্দেশ্যে তার শিকরকে বিস্তার লাভ করিয়েছে হাত প্রসারিত করুন সেই মসজিদকে নিয়ে ভবন পর্যন্ত এটা আদর্শ নয় আর তাদের নায়কদের আদর্শ কি করে এরকম হতে পারে সেই তাদের আদর্শ হবে সেই তিনি সমস্ত জঙ্গির সমস্ত জাহানের তিনি নূর তিনি আকাশ জমিন জলে উলাম এক ব্যাখ্যা করবো সবই তো বুঝতেছেন অথচ সবই বুঝতেছেন সুবিধা আছে এত লম্বা চোরা অর্থ করতে গেলে তো অনেক সময় লাগবে যে তাই বলতেছি যে আল্লাহর রঙের রঙি দহত্র হবে আল্লাহর আদর্শ আল্লাহর নোর যেভাবে তিনি বিস্তার লাভ করান একজন হিসাবে আল্লাহ করার জন্য হবে। তার মজবুত করতে হবে সারা দেশের মধ্যে নেটওয়ার্ক বিস্তার লাভ করে ক্ষমতার আক্রিয়ে ধরতে হবে এই নায়সুলদেরকে এই হচ্ছে তাদের কাজ এই জন্যই তারা নায় কি শিক্ষা দিন কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেই শিক্ষা কি মজা দিনের মধ্যে কি মজা এই মধ্যে মজায় যাদের মধ্যে এগুলো শিক্ষা দিয়ে গিয়েছেন সেই সেই শিক্ষার সবাইকে সেই মজায় পাগল সেই মজায় উদ্বুদ্ধ করে দিবে সেই আল্লাহর রহমত সারা পৃথিবীময় বিস্তার লাভ করার জন্য তারা কাজ করবে সামান্য কিছুদিন ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরই না। সে অবস্থা সৃষ্টি হয়েছিল উমর আব্দুল আজিজের সময় যে সময় ঠাকা আপনার মতো লক্ষ খুঁজে পাওয়া যেত না এমনই অবস্থা হয়েছে तक तो से कागज टा स्वर्ण मुद्रागे घुरे मरुभूम पर मरुभूमि दरिद्रिकारी पवित्र करते एक लोक पागल मत तेक खुजन लोक पाचन ना देखा गलो अनेक दूर थे धुदू मरुभूमि पार हो বিরাট একটা পুটলা ভাবছেন উনি তো দরিদ্র গুলো নিয়ে নিন নিয়ে আমাকে মুক্ত করুন আপনাকে দেখা যাচ্ছে মনে হয় অভাব আপনি অনেক ক্লান্ত আমি দৌড়ে এসেছি আপনি কোন রকম গ্রহণ করুন অপর ভাই কেঁদে দিয়ে বলে যে ভাই আমিও তো সেই একই পাপি আমার এখানে এগুলো ছিঁড়া ছিঁড়ার টোটা ফাটা কোন কাপড় চুপড় নয় কোনলা নয় আমার এগুলো স্বর্ণ মুদ্রা মুদ্রা আমি তো আপনাকে দৌড় দেখেই দৌড়িয়ে এসেছি যে আপনি হয়তো অভাবই আমার দিকে দৌড়িয়ে আসেছেন কিছু নেওয়ার জন্য ভাই আপনি আমার এই টাকাগুলো দিকে আমার কার থেকে আমাকে মুক্ত করে দিন আমার মালগুলোকে পবিত্র হওয়ার সুযোগ দান করুন এই অবস্থা হয়েছিল ওই সমস্ত নাহেবের রসুলদের কারণে যে নায়েবের রসুল্লাহ সেই ক্ষমতাকে আক্রিয়ে ধরেছিলেন যাতে যেখানে বেইমান এসে সেটা তৎস করতে না পারে এই সমস্ত আল্লাহর রহমত থেকে মানুষকে যাতে বিতাড়িত করতে না পারে এই জন্য তারা সেটা আঁকড়িয়ে ধরেছিলেন আল্লাহ কথা আল্লাহ নবীর সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে কাজ এই নেতৃত্ব দেওয়ার কাজ এই রাজনীতির কাজ এ ক্ষমতা গ্রহণের কাজ তাই তো তিনি ঘোষণা করছেন তাদের রাজনীতি করত আম্বিয়াগণ আম্বিয়াগণের কাছেই নবীগণের কাছেই সব সময় তাদের সেই ক্ষমতা ছিল তার রাতের পাওয়ার ক্ষমতা ছিল তার ওই রাজনীতির সিংহাসনে সিয়াসের সিংহাসনে তাহমুল আমি আর সিংহাসনে আরেক নবীকে বসিয়েছেন ওই নামি কিন্তু আমি সেই আখের জামান নে আমার খালিফা আমার নাইফ এরা এই দিনকে প্রতিষ্ঠা রাখবেন যার ফলে মানুষের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে পৃথিবীতে সেই রকমই ঘটনা বললাম উমর আব্দুল্লাজ তিনি ছিলেন সেই খালিফা रसुलर सुरी से मानसूख शांति मरुभूमि बार हुए जो महिला स्वर्ण मुद्रा नहीं जाए भयना स्वर्ण मुद्रा हरणर को भाग इज्जत आदर्श वास्तवय কারণে নবীদের রাজনীতির মাধ্যমে নবীদের সিয়াসতের মাধ্যমে আর সেই সিয়াসত গুলোকে তারা আক্রিয়া সেই পৃথিবীর সুখ শান্তি নিয়ে আল্লাহর আবাদত করতে পারত সেই সমুদ্র যুগের মানুষরা মামলা কিন্তু আজকে আজকে শুধু খাই খাই নাই নাই একর এ আওয়াজ কারো কোনো মনের মধ্যে কোন অবস্থায় আছে এদেরকে হেদায়তের জন্য এদেরকে প্রতীপ বা প্রদর্শনের জন্য ওই ধরনের ওই ধরনের প্রতিদন আয় জন্যই আজকের এই অবস্থা প্রথম গিয়ে কোথাও আগে পাখানে আস্তে বিস্তার লাভ दल गठन अनुकांड दिए हर आदर्श तो तस्तारिक राम के আজকে সেই আদর্শ বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে নিজেদেরকে কখনো ছোট মনে করবেন না ওলা পাবেন না মনে করবেন না আমি কি দুশো টাকা বেতন পাই গ্রামের মধ্যে পড়ে থাকি আরে আমার কি দাম আছে না ওলা তাহেনা তোমরাই উৎকৃষ্ট তোমরাই কর্তৃত্ব করবে তোমরাই নেতৃত্ব করবে সত্য হচ্ছে ইমানদার ইমান সঠিক থাকতে হবে ভয় করলে চলবে না সেই আরবের সেই ক্ষোধার্থ সেই বঞ্চিত মানুষগুলোই একদিন তারা সারা সারা পৃথিবীর দুই তৃশ তারা শাসন ক্ষমতা তারা হাতে নিয়েছিলেন ওই ধরনের ব্যক্তিগুলোই একটা ছোট্ট উদাহরণ বলি যাদিসটি বলেছিলাম जय लाभ कराने एक, एक, एक, कर एक सुंदरी रही আর মেয়ের নাম হলো কারামা সে কারামে আব্দুল বিশ্ব সুন্দরীর মতো তার নাম সারা দেশে তখন ছড়িয়েছিল তিনি সেই সাহাবি মনে করলেন যেটা তো আমাদের দাঁচি হবে যেহেতু আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন এটা হবে কোমল ব্রিটিশ রাশিয়া যদি আল্লাহ রসুল এভাবে বলে থাকতেন তাহলে এভাবেই নাম হতো কিন্তু ওই দেশগুলো এখন ভিন্ন নামে সে তা তুপ টা হুতটা হু বলতে একবার বারবার ইনশাল্লাহ কথা হবে কোন অসুবিধা নেই গলা ভয় না মধ্যে ইমান থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহর কথা বলে বিশ্বাস থাকতে হবে রাতুলের ইমান থাকতে হবে এটা ছাপিয়ে পড়তে হবে এটা হলো সত্য যেমান ছিল তৃণমূল মনে করলেন যে কারা হবেন এ তো একদিন দাতি হবেই হবে আল্লাহাদল আল্লাহ ওই দাসিটি আমাকে দিবেন ওই কারা মত্যা সেই এক রাজকন্যা তো বিজয় হলে তো সেও তো দাতি হয়ে যাবে আল্লাহ হাসে দিলেন যে দেখো বলে কি ঠিক হবে বিজয় হয় না হবে এখনই চাচা ঠিক আছে যাও তোমাকে দিয়ে দেওয়া হলো সে বিজয় এসে হলো আল্লাহ রসুল বিজয় হলো তখন সেই পারস্যের রাত কন্যা কারামা তখন বন্দী হয়ে বন্দি শিবিরে আর তখন গিয়ে সেই সাহাবা গিয়ে বললেন যে এই কারামা হচ্ছে আল্লাহ রতুল সাহ আমাকে দিয়ে গিয়েছেন কমান্ডার ইন চিফ সেখানে তিনি অস্থির হয়ে গেলেন যে বলে কি রে এত বড় রাস্ত না তার কত বিশাল সম্পত্তি হবে বলে আল্লাহ উপায় কিন্তু বলে থাকলে তো না দিয়েও উপায় নেই এখন কি করি সাথে সাথে উমরাজের কাছে চিঠি লাগলেন ঘটনাই নিজে দাবি করছে উমরাজ শুনে অস্থির হয়ে গেলাম সবাইকে ডাকলেন যে এই ঘটনা কেউ জানো অনেক ভালো লেগে আমি আমরা জানি সাথে সাথে চিঠি লিখে দিলাম তো ভাড়া লাল্ তো কোনো কথা আছে দিয়ে দাও জলদি এক মুহূর্ত দেরি নাই হলো তখন এ ছিল বধু এ কেমন শিক্ষিত ছিল তো গেল কারা আনতে আমার তখন বলতে দেখো তুমি আমাকে যে জন্য দাতি হিসেবে দাও আমি তো তোমার সেবা করার কোন উপযোগী কিনা আমার বয়স নব্বই রূপে সে তো শুনেছিল যে অনেক আগের কথা বয়স অনেক পার হয়ে গেছে এত খেয়াল নাই তাই তুমি এক কাজ করো আমাকে মুক্তি করে দাও আমার কাছ থেকে অর্থ নিয়ে আমাকে মুক্তি দিয়ে দাও তখন সে বধু দেখলো যে কথা তো ঠিক সে নিয়ে আমি কি করবো আরো আমার বোঝা হবে ব্যাপার না সাথে সাথে ঘরের থেকে নিয়ে এসে হাজার দিয়ে সে তার রিলিজ ওয়াটা লেটার লিখে তার মুক্তি লিখে নিল যে আমি মুক্ত আদাব হয়ে গেলাম আর বন্দি নাই তখন সেই মুজাহিদ তার ক্যাম্পে ফিরে সবাই তো গল্প করতেছে কি পেলে কি বলে যা রাজকন্যা পুরা হয়ে যেত তাহলে যে এখন তাহলে কি ওই টাকা বসে নিয়ে আসতে কত টাকা নিত এক হাজার কি পাগল লাগে গুনতেই পারি এই সমস্ত অশিক্ষিত অত ডক্টরে পাশ করা ছিল না পিএইচডি করা ছিল না ইউনি ডিগ্রি ছিল না ওইরকম যুগের শ্রেষ্ঠ নাম ধারী ছিলেন না তারা তারা ছিলেন কোন তোমরা এমন ভাবে চলো কান্না গরিব তুমি যেন অপরিচিত তোমাকে কেউ চিনেই না গরিব বন্ধুর অপরিচিত গুলাম এখানে আমরা জানেন গরিবুল কোনগুলোকে বলা হয় যেগুলো অপরিচিত সেইরকম অপরিচিত হয়ে থাক অত সুসা নাম হলে তুমি পারবে না দিন প্রতিষ্ঠা তোমার দ্বারা হবে না লুকাই চলে যেতে হবে মধ্যে কত রকমের সমস্যা কিন্তু তোমার বিরাস বিরাটে বিরাট খেতাব বিরাট প্রতিষ্ঠানের একটি মালিক সেখানে সেজে যদি বসে থাকো তা হবে না তোমার তো বলাই না দিনের কাজও করতে পারবো না যে দিনই ফেলে দিবে তুমি না ওই জন্য অপরিচিত হয়েছিল যেন তুমি রাস্তা পারাপার হচ্ছ এইরকম অবস্থায় থাকো তোমার সেই শান্ত তোমার গৌরব এত তোমার কাছে যেন কিছুই না থাকে এই অবস্থায় যদি থাকো তাহলে তুমি কাজ করতে পারবো না যারা এখানে নির্যাতিত অপমানিত জীবনযাপন করতে চান ওরা তাহলে আপনারা ইনশাল একদিন সেই বিজয় আল্লাহারা করা আসবে আপনাদেরকে ভিন্ন নামে সেগুলো বিজয় হবে সেই আদর্শকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে নিজেরা দুর্বল হবেন না ভয় পাবেন না তাদের হারানো ঐতিহ্য হারানো গৌরবের কাজ আবার অপরিচিত হারাত আজকে যে দুঃখ কষ্টের হারাত সেই হারাতকে ফিরিয়ে নিয়েছে হরতালিকে ইয়ার কন্ডিশনে বসবাস করার জন্য নয় সেটা কিছুর জন্য দুনিয়ার মানুষকে সুখ শান্তি দেওয়ার জন্য دنيا الماضي المضيح رحمة عملا القرآن تلو النبي الرحمة جركم عملا تعبير قدي رحمة برطن جاتي هاي شيكات ريشن ويقضي رحمة برطن جاتي هاي جابي الله رحمتنا بالغيطان عمون قاد قدهم ولو أن أهل القرآن آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماح والحفظ إقرامات قتب الشيء أهل القرى إقرامات قتب الشيء ولو أن أهل القرى آمنوا والتقوم جديت رأيما نسألوا تكوى كم كل مهدر لفتحنا عليهم بركات من السماء والأرض عصمان لمنير باقص عميكا للجنة كل جزء عملي سبحانه الله <تصفيق> جون مكوهور ابن عبس العديد الله رب العالمين عاد شيء الله كل جزء عملي هذا فأصدفت آمنوا وقتا সেভাবে আসতে হবে অনুযায়ী কাজ করতে হবে লাঞ্ছিত অপমানিত ইমান ডাক্তারকে মর্যাদায় তাদেরকে হবে ওই কুকুরের কলিজা যেন কেপে যায় এইরকম ইমানদার এক একজন ইমানদারের নাম শোনার সাথে কুকুরের অন্তর যেন কেপে যায় এমন কর্মকাণ্ড করতে হবে কুকুর যেন ভয় পৃহিত হয়ে যায় সেটা করতে হবে শুধুমাত্র মানুষের করুণার ছাত্র হয়ে নিজেরা সন্তুষ্ট হয়ে বাহা করলে হবে না এমন আদর্শ বাস্তবায়ন করতে হবে যে কথা আল্লাহ রা হালিন করেছেন তোমাদের কাজ দেখে ওদের বিলের চমকে যায় সেটা তুলের পদ্ধতি আসে তার নিজেদের মধ্যে রোহমার পদ্ধতি সেই পদ্ধতিতে কাজ করতে হবে তাই তো সম্মানিতকে আছে সেই পদ্ধতির দিকে আহ্বান জান একবার ভয় দিদিকে উপেক্ষা করে সেই পদ্ধতি আবার একটু বাস্তবায়ন করার চেষ্টা করি দেখি আল্লাহর আল আমি আমাদের